তাছাড়া অর্থনীতি চাঙ্গা হবে না এবং ব্যবসায় লাভ হালাল হবে না অথবা ব্যবসাতে লাভ হবে না আল্লাহ বলছেন আমি আমানত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 বা আমানতের গুরুত্ব মোমেনের বিভিন্ন গুণ আছে মোমেন নামাজ আদায় করে করে ইত্যাদি ইত্যাদি তার মধ্যে একটা গুণ হলো হল রাউন যে মোমেনরা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এরা হচ্ছে সফল কাদাফলাহাল মোমেন তারা হচ্ছে সফল কাম সফল কাম মোমেন যে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 এবার যদি এক অপরকে তোমরা বিশ্বাস করো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 আলিম আর আল্লাহ জানেন যা তোমরা তোমরা খেয়ানত করোনা ওর রাসুল আর রাসুলের খেয়ানত করো না ও তখন ও আমানা তে কম আর তোমাদের আপোসের লেনদেনের ক্ষেত্রে যে আমানত আছে সেই আমানতেরও খেয়ানত না, খেয়ানত করো না আমার হতে খেয়ালত করে খেয়ালাতো গোপনই হয় তাই না ঘরের পাশে মরাই গুটি গুটি সরাই তলায় তলায় তলায় তলায় অনেক কিছু সরিয়ে হয় আমানতে হতে করা হয় আপনি একটা ব্যবসার প্রতিষ্ঠানের মালিক আছেন না। অনেক ভাবেই করতে পারেন मतोलिया मदरसारतिष्ठान कैशियारे गुटी गुटी सराते भुआ भावचार देखिए गोपन काये जदि क्यों कर दुनिया बेचे जाए रातना आल्ला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 আপনি করেছেন দিনে খবর বলে দেবে সব প্রকাশ্য কিচ্ছু বাকি থাকবে না কেয়ামতের দিনে হাজির হবে ফস কে প্রত্যেক আত্মাকে তার বিনিময় তার প্রতিশোধ প্রদান করা হবে তাদেরকে কোন প্রকার জলম করা হবে না তাদের প্রতি কোনো প্রকার অন্যায় আচরণ করা হবে না রাসুল্লাহ এমন এক লোককে আমি চাকরি দিলাম জাকাত আদায় করবে অসুর আদায় করবে ফেতরা আদায় করবে একটা চাকরি দিলাম সেই চাকরির জন্য তাকে আমি বেতন দিয়েছি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 বকশিস দিতে হয় আপনি বেতন পাচ্ছেন অফিসে আপনার কাজ করে দেওয়ার দায়িত্ব কিন্তু না তাহলে কালকে আসুন কেন আসবো কালকে আপনার যতটা সম্ভব অন্যর কাজ চাপা রেখে আপনার কাজটা করে দেবে কিসের বিনিময়ে বকশিসের বিনিময়ে এক প্রকার খেয়ানত আমি যাদেরকে চাকরি দিয়েছি বেতন দিয়েছি ও পরন্তু যদি কেউ কারো কাজ থেকে গ্রহণ করে সেটা হচ্ছে খেয়ানত নবী সাল আলহ্লাম ইবনুলুতিয়া নামে এক ব্যক্তিকে জাকাত আদায়ের জন্য পাঠিয়েছিলেন তারপর জাকাত আদায় করার পর ফিরে এসে যখন নবী সাল্লাহ আলিয়া কাছে জমা করলেন বললেন যে এটা হচ্ছে আপনাদের আর এটা হচ্ছে আমার আরে আমার কি তুমি সরকার মাল নিয়ে এসেছ সবই মুসলমানদের সবই বায়তুল মালের তাই এটা আপনাদের এটা আমার কি তো বলছে না এটা আমাকে গিফট দেওয়া হয়েছে হাদিয়া দেওয়া হয়েছে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 Allahu alayhi <laughs> wa sallam. আল্লা পরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছেন আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক তুমি नबी सल्लम इुतबिया नामे एक ब्यक्ति के जकत आदायर पाठ जकत आदाय कर फिर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 যে আদায়কারীকে কিছু গিফট দেয় তার মানে কি প্রত্যেক দান যখনই হবে না হবে না হিসাবে তার মানে আমার হিসাবটা একটু হ্যাঁ কম করুন এরকম হয় আপনারা যারা পাড়া যারা চাষিদের চাষ করতে দেখেছেন অথবা চাস করেছেন তারা জানবেন বড় বড় জমির মালিকরা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 আমানতের খেয়ানত করার মাধ্যমে জমির মালিক ভাগে কম পায় এখানে মালে ভাগ কম পড়বে রাসুল্লাহ দাঁড়িয়ে গেলেন খা দিলেন এবং বললেন যে আমি যখন কর্মচারী রূপে পাঠাই আমিলাম এটা আপনাদের আর এটা হচ্ছে গিফট যা আমাকে দেওয়া হয়েছে না কেন না কেন তাকে হাদিয়া দিচ্ছে কিনা হাদিয়া দিচ্ছে কেন আমি পাঠিয়েছি বলি তো বাইতুল মালের আদায়কারী হয়ে গেছ বলেই তো হাদিয়া দিয়েছে ঘরে বসে হাদিয়া দেবে না সুতরাং যে হাদিয়াটা দিয়েছে সেটা বাইতুল মালের তোমার নিজস্ব সম্পত্তি নয় তা উপস্থিত করবে রাকাবাতিহি তার ঘরে কানাবা ইরান যদি সে উঠ খেয়ান করে নিয়েছে তার উট তার ঘাড়ে চাপানো হবে আও বাকার আল্লাহ খুয়ার কিংবা গোরু তার ঘরে চাপানো হবে তার শব্দ হবে ছাগল খেয়ানত করে থাকে ছাগল তার ঘাড়ে চাপানো হবে কেয়ামতে আর ছাগল ও মেয়ে মেয়ে চিৎকার করতে থাকবে আর লোকে জানতে পারবে লোক দুনিয়ার বুকে ছাগল খেয়ানত করেছিল সুম্মা রাফা দি হাতার আইনা আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম কথা হলো কি যদি কেউ কর্মচারী থাকা অবস্থায় এইভাবে মানুষের কাছে ঘুষ নিয়ে থাকে আমার খেয়ানত করে থাকে আদায়কারীরাও আমানতে খেয়ানত করে থাকে হবে। আর তারা এমন অবস্থায় পড়বে যে লোকের সামনে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে লজ্জিত হবে যখন আল্লাহ তালা তাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবেন যে তুমি এইভাবে খেয়াল করেছো সুতরাং খেয়ানত বড় খারাপ জিনিস আমাদের সামনে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 আল্লাহর খালিশেলে তৌবা করার পরে সেই সম্পদটার কি করবে কোনো ফ্যাক্টরি বানিয়েছে কিছু জমি কিনেছে বাড়ি করেছে তাতে দুরকম মিশ্রিত জিনিস ভরা আছে সেই ফ্যাক্টরির বা কি হবে বাড়িরই বে কি হবে জমিরই বা কি হবে এনে একটা চমৎকার প্রশ্ন করেছেন সেটা হল যে কোনো ব্যক্তি যখন হারাম উপার্জনের মাধ্যমে ধন সঞ্চয় করে এবং তার ফলে সে বাড়ি গাড়ি বিল্ডিং ইত্যাদি করে নিয়ে ফেলেছে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 তার তোবা তু হবে তুবু না নাসুহা। সেই তোবা যাতে ছটা প্রথমে বলেছিলাম যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহবা করতে হবে আল্লাহর জন্য তওবা করতে হবে খাঁটি ভাবে দুই যে আপনি বর্তমানে হারাম উপার্জন করছেন তা বর্জন করতে হবে নম্বর তিন দ্বিতীয়বার সেই হারাম উপার্জন করবেন না তাতে দৃঢ় সংকল্প হতে হবে দ্বিতীয়বার আর জীবনে করবো না নম্বর 4 যে পাপ আপনি করে ফেলেছেন তাতে লজ্জিত হতে হবে লাঞ্ছিত হতে হবে এ নয় যে আপনি গর্ব করবেন আপনি করেছেন আপনি এই পাপ করেছেন বলে গর্বিত হবেন তা হবে না আর নম্বর সময়ের ভিতরে তোবা করতে হবে মরণ আসার আগে পর্যন্ত তোবা করতে হবে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার আগে আপনাকে তোবা করতে হবে নম্বর ছয় এটা হচ্ছে কঠিন স্বর যদি আপনার পাপ বান্দার হক সংক্রান্ত হয় মালধন বান্দার হক সংক্রান্ত কারো সুদ খেয়েছেন কারো কাছে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 কিন্তু সেই সূত্রে আপনি কী করবেন অনেকে বলছেন ব্যাংকে ছেড়ে দাও সে যা করছে করছে কিন্তু অনেকে বলছেন না তারা অন্য কাজে লাগাবে শুধু সেটা তুলে নিয়ে গরিবদের মাঝে নিঃস্বদের মাঝে বিতরণ করে দাও কিংবা রিফাহে আম যাকে বলে সাধারণ কাজে কোথা ব্রিজ হচ্ছে কোথা রাস্তা হচ্ছে সেই সব সাধারণিক কাজে ব্যয় করে দাও হারাম মানের টাকা আপনার যেটার আইন মানে যেটার আসল হারাম নয় মনে করুন যেটা মদের মতো নয় মদ হলে কী হোক নষ্ট করে দাও কিন্তু এটা টাকা টাকাটা তো এমনি হারাম না সেটা পকেটে রাখলে হারাম না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 وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين <تصفيق>